আলহাম ও সালাত ওয়া সাহাবি আজমাইন ওবাদ সমান দর্শকবিন্দু আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাহর তহাবি রহমতুল্ল রচিত বয়ান আকিদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম আলোচনা করছিলেন আখরাতুরফর ইমান ইমানের বিষয়টি তারপর তিনি সেখানে আলোচনা করতে গিয়ে বলেছেন যে ওয়ান এবং আলোচনায় প্রথমত আমরা বলি মিজান শব্দটির অর্থ হচ্ছে ওজন করার যন্ত্র কোনো কিছু কতটুকু সমান সমান ভারী আছে সেটাকে সমতা বিধান করার জন্য যে যন্ত্রটি ব্যবহার করে সেটাকে মিজান বলা হয় আমাদের বাংলা ভাষা এটাকে পাল্লা ব্যবহার করা হয় তো পাল্লার এই শব্দটি ব্যাপক ব্যবহৃত আছে আমরা বুঝি যে দুইটা পাল্লা থাকে একটি মাথা থাকে যেখানে ধরে মাপা হয় ঠিক রসুল আসম হাদিস আসছে স্পষ্ট ভাবে যে এই মিজানের বিষয়টি আখ মিজানের বিষয়টি তো স্পষ্ট গুণ বর্ণনা করা হয়েছে যে একটা লেসান আছে দুটি দুইটি পাল্লা আছে লিসানো যা দিয়ে ধরা হয় যা দেখা যায় লেসানত যা দিয়ে ধরা যায় আর কি ধরা যায় এবং দুই পাশে দুইটা আহ পাল্লা থাকে তো কোনটা বেশ কম হলো সেটা সুন্দিষ্টভাবে দেখা যায় এই জন্য এই মিজানটা সাব্যস্ত করিম আল্লাহ জায়গায় মিজান সবচেয়ে ওজনের কথাটি ব্যবহার করেছেন তোর মধ্যে দেখা গেছে যে পনেরো জায়গাতে দুনিয়ার মিজান দুনিয়ার বুকে কিভাবে ওজনকে ঠিক রাখতে হবে বেসা কিনাতে মানুষের ব্যবহারে কিভাবে ওজনটা ঠিক রাখার কথা সেখানে পনেরো জায়গায় উল্লেখ করা হয়েছে আর আট জায়গায় সরাসরি আখেরাতের মিজানের কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে আমরা দেখতে পাই যে মিজান আসলে বিভিন্ন শব্দ আসছে দেখতে পাই কোরআনকারী বিভিন্ন শব্দ আসছে আল্লাহ কোরআনকারী বলছেন ওয়াল ওয়াজ নু ইমন হু ফাই উফু উলিয়া ইসির হিমা কানুয়া ইয় আল্লাহ বলছেন ওজনটা হক যথাযথ হবে যার ওজন ভারী হবে সেই হবে সেই হবে সফল কাম ও মানুহ আর যে যার ওজন সমু হালকা হবে ফুলা খাসির তারাই হবে ওই সমস্ত লোক যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে কারণ তারা আল্লাহর আয়াতের ব্যাপারে আল্লাহর আয়াতকে যথেষ্ট স্থানে স্থাপন করতো আট নম্বর আয়তা আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ অন্য আয়তে বলছেন আতিনা বিহা ও কফা বিনা হাসিবিন میزان کے انصافر قیامت ریوما তিনি হিসাব গ্রহণ যথেষ্ট কিন্তু ওজন করবেন বলে তিনি সেখানে ঘোষণা করেছেন অনুরূপ ভাবে সুরা মৌমেন আল্লাহ বলছেন ফমান তাদের মধ্যে যার তারা হবে তারাই ওই সমস্ত সম্প্রদায় যারা নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে তারা জাহান্নামে চিরস্থায়ী হয়ে থাকবে সুরাই মোম একশো দুই এবং আল্লাহ তালা অন্য সুরা কারন হা তাদের মধ্যে যার ওজন হালকা হবে সে হবে উম্মু হাবিয়া তিতা ঠিকানা হবে হাবিয়া তোকে খুরা আল কার ছয় এবং নয় নম্বর আতা বলেছেন খুরা কাহাফি আল্লাহ বলছেন উল কে কাহ আয়াত রব্বিহি মাহি পাহাবে তৎ আর্মা হুম আমল সমূহ বিনষ্ট করে দিয়েছেন ফলানি মুলাহুম ইয় মাল খেয়া মে ওয়াজনা আল্লাহ তাদের জন্য কেয়ামতের মাঠে কোন ওজনের ব্যবস্থা রাখবেন না দেখা গেল যে কোরআনে এই বিভিন্ন আয়াতে ওজনের কথাটি আল্লাহ তালা উল্লেখ করেছেন পাঁচটি এত আমরা এখানে উল্লেখ করলাম যেগুলোতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কোরআন কারিমে ওজন করা হবে মানুষের আমল সমূহ ওজন করা হবে আল্লাহতলা উল্লেখ করেছেন কোরআন করিম ছাড়াও হাদিসে বিভিন্ন হাদিসে আমরা দেখতে পাই আল্লাহ তালা কোরআনে কারি আল্লাহ তালা মানুষের মানুষের আমলসমূহ ওজন করবেন ভাবে হাদিসে হচ্ছে আবহাওয়া দেহত বণ্ডিত তিনি বলেন রসুল্লা সাল্লা বলেছেন কালিমাতা হাবিবাহ রহমান দুটি কলেমা আছে দুইটি কেলেমা সুবহান প্রশংসা করছি তার আল্লাহর পবিত্র ঘোষণা করছি তার প্রশংসা সহ এবং মহান আল্লাহ কতই না পবিত্র এই দুইটি কালেমা এই দুটি কলেমা খুব হালকা কিন্তু আল্লাহ রহমানের কাছে খুব প্রিয় আর মিজানে খুব ভারী এর দুটার আল্লাহ রসুল সালাম এটা ঘোষণা করেছেন অর্থ হচ্ছে যে এই এরপর ইমান আনতে হবে যে হাদি এই ওজনটা হক যেহেতু বলা হয়েছে যে সেটা সাকির ফিল মিজান মিজানে ভারী এর উপর আমাদের ইমান আনতে হবে অন্য এক হাদি চার্সা উম্মাল কাজি বর্ণিত রসুল্লাহাম বলেছেন আত্মহুরু শত্রুর ইমান পবিত্রতা হচ্ছে ইমানের অর্ধেক ও আলহামদুলিল্লাহ শব্দটি বললে পরিপূর্ণ হয়ে যায় ও সুহানো বর্ণনা আসে দুটি মিজান পূর্ণ করে দেয় আবার অন্য আছে তামলা উমা বেস ও আসমান এই অংশটুকু পুরোটাই দুইটি শব্দ বললে পূর্ণ হয়ে যায় ও সালাত प्रत्येक मानुष सकाल बेजे बिक्री से ध्वस कर मुक्त कर रसलमर हादी जो है ওজন করা হবে মানুষের জিনিসকে এবং মানুষের মুখ থেকে এমনকি আলহামদুলিল্লাহ তামলা ওর মিজান যে বলা হয়েছে কেউ যে আলহামদুলিল্লাহ বলে সেটাও তার মিজানকে পূর্ণ করে দেওয়ার তাহলে মিজান ওজন করা হবে ওজন করার কারণে তার এটা পূর্ণ তার ওজন করার কারণে তার মিজান পূর্ণ হয়ে যাবে অন্য এক হাদিস এসেছে ইসবাক উদু সাতুর ইমান পরিপূর্ণভাবে উজু করা হচ্ছে ইমানের অর্ধেক আর ইমানের অর্ধেক আলহামদুলিল্লাহ তামলা তমলা উল মিজান আলহামদুলিল্লাহ বললে মিজান পূর্ণ হয়ে যায় এটো না তসবি মিজান অর্ধেক পূর্ণ হয় মিজান পরিপূর্ণ হয়ে যায় তাহলে বোঝা গেল যে মিজান পরিপূর্ণ হয়ে যায় এর অর্থ হচ্ছে যে মিজান আছে মিজান পরিপূর্ণ হয়ে যায় এবং মানুষের আমল ওজন করা হবে এবং সেজন্য আল্লাহ তাল মিজান প্রতিস্থাপন করেছেন অন্যদিকে আসছে অত্তহ নসফুল মিজান আর পবিত্রতা হচ্ছে ইমান মিজানের অর্ধেক অর্থাৎ মিদানকে পরিপূর্ণ মুসাল আহমদারতে সেটাও বিশুদ্ধ অর্থাৎ সেটাও পবিত্রতা হার জন্য ইমানকে পরিপূর্ণ মিজানকে পরিপূর্ণ করে দেয় অন্য এক হাদিসাম বলেছেন বাকিন বাকিন কতই না উত্তম কতই না উত্তম মা খমস মাফুল মিজান পাঁচটি জিনিস মিজানে কতই না ভারী লাহ আকবর সোহান আলহামদুলিল্লাহ উত্তম বুঝিয়ে দিয়েছেন মিজান ভারী হয় সোহান এগুলোতে এবং সবরের মাধ্যমে পাল্লা ভারী হয় আব্দুল্লাহ তিনি বলেছেন খুল্লাতা আলা হিমা রাজুল মুসলিমরা দেখাল জান্না আলা ওহম দুটি খাসলত আছে দুটি বিশেষ কাজ আছে বৈশিষ্ট্য কাজ কর্মকাণ্ড আছে যেগুলি করলে যেগুলি ইমান মুসলিম কোনো পুরো মুসলিম যদি সেগুলি যথাযথভাবে করতে পারে তাহলে সে তার জান্নাত জান্নাত প্রবেশ করবে এগুলো খুব অল্প কিন্তু এগুলি অত্যন্ত ভারী বলা হয়েছে ওহম ওমাইয়া ওমাইয়া মানে বিভিন্ন কালীর আমল যারা করে তারা কম সেগুলি হচ্ছে ইউসু হল্লাহ দুকুল্লা সালাতন আসরান ও আহমিদুল আসান কবুর আসান অর্থাৎ সোমাহান্লাহ আলহামদুল্লাহ আকবর ধর্দ করে পড়বে রুসুল আরফর বললেন ফাতিল কে খামসুনা ওয়া মিয়া বিল লিসান এ হচ্ছে ১৫ একশো তার মুখে কিন্তু আলফ খামসু মিজান মিজানে সেগুলো পনেরোশো হিসেবে দেখা দিবে। তাই মিজানের মধ্যে ওজন ভারী হবে সেটাই প্রমাণিত হল অন্য দিবে এবং আলহামদুল্লাহ বলবে একশোবার ফাতিল ক্যামি তুমিলিস ও আলফনফিল মিজান এগুলো তখন তোমার একশো হচ্ছে মুখে কিন্তু হাজার হবে মিজানের পাল্লাতে সুতরাং বোঝা গেল মিজানের পাল্লা ভারী হতে থাকবে যত বেশি আমল করবে এই বিষয়গুলো সোহান্লাহ আলহামদুল্লাহ হকুকু ততুকু মিজানের ফাল্লা ভারী হতে থাকবে অর্থ হচ্ছে মিজান আছে আমাদের ইমান রাখতে হবে এই জন্য অন্য এক হাদি সে আর্সেল বলেছেন ফি মিজান সান্লা ইমানিক কেউ যদি কোন আল্লাহ রাস্তা জন্য কোন ঘোড়া বদ্ধ করে রাখেন जिहद कर सत्य विश्वास करो पान करान पायखाना पेशा अर्थात घोड़ार से सब ही फी मिजान क्या मिजान से मिजान से ओजन बोकार बर्तमान समय जराई जो पन्न ओगुल्यवहार नाओ कर आधुनिक जिसमें क्या व्यवहार करो आल्ला रास्ता जिह व्यवहार करेट तरह से जमा है अर्थ मिजान पाल्ला भारि ओजन करार मत अनेक किस जिन सलाम दिए और मिजान एक हक जिस अन्न एक हादीसी हरसर सोल्लाफ् मुहम्मद बैदिहि যার হাতে মোহাম্মদের প্রাণ তার শপথ করে বলছি যে মা সাহেব ওলা আকবরাত কাদামুন কোন চেহারা যত আঘাত পাক্ত হোক না কেন কালো হোক না কেন ওলা আকবরাত কাদামন ফি আমালিন এবং কোন যদি ধুলি মুলুন ধুলি মুলিন হয় তবতাদান্নাতের দরজা পাওয়া যাবে মনে করো বাজা সাল্লা ফরোদা ফরাদ সাল ফেরকা জিহাদিন ফি সাবি যেমন আল্লাহ রাস্তায় জিহাদ ওলা মিজান আবদিন এগুলি অবশ্যই হবে মিজান ও আদিন তনফাকলহি সেব্লাহমালি সাবাহ এবং আল্লাহ রাস্তায় যা ব্যয় করা হবে আল্লাহ রাস্তায় যা বহন করা হবে এগুলো এর চেয়ে উত্তম কিছু নেই যে এগুলো মিজানে একজন মানুষের মিজানে সেগুলো ভারী হবে সেগুলি ভারী হিসেবে দেখা দিবে তাহলে হবে যে পাল্লাতে সবকিছু আল্লাহ আবহাওয়া দিন বলেছেন দিন মোটা ভারী মানুষ নিয়ে আসা হবে মোটা মোটা ভারী মানুষ নিয়ে আসা হবে বিহত মানাশনিয়া সাহাবে কিয়ামতের দিন আল্লাহ সার আল্লাহ দরবা সেটা মাছি ডানার মতো ওজন হবে না আল্লাহ তাআলা বলেছেন ফালা নুকিম লাহুম ইয়াউমাল কিয়ামতে ওয়াজনা কিয়ামতের দিন তার জন্য আমরা কোনো ওজন من করতে করব না অন্য এক হাদিসে আবু দাউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মা जान एम को जिनिस नहीं जैर सब चेहरे बस भारि हसन खुल उत्तम चरित्रे चे और आल्ला तलांद करें खराब कथा गाली गालस मुख खराब करा तल्ला तलांद करें तो बोझा गल्ला मानुषर आल्ला मिजान रेखे मानुषर उत्तम चरित्र सेजन कर भारि अब्दुल्लाबरबी सोल्लाम बोले तो नियम खियााम মিজান রাখা হবে কেয়ামতের দিনে ফাই তাবিরাজুলে একজন মানুষকে নিয়ে আসা হবে নিয়ে আসা সে মিজান রাখা হবে ফাই দিকাফতিন সে একটা তাকে একটা একটা পাল্লা রাখা হবে ফাই দাও মা মা আলেই ফাতামাই আলা বিল মিজান যতটুকু সে করেছে সেগুলো সেখানে রাখা হবে তাতে করে মিজান ভারী হয়ে যাবে ক ক আলা বিল মিজান এক পাল্লা রাখা হবে তাকে আর হবে যেল গুলোকে যে ভারী হয়ে যায় না তাকে জাহান নামে জাহান দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হবে ওই ফাইজা আকবর তখন তাকে তখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে ফাইজা সাহা নিয়ে রহমান তখন রহমানের দিক থেকে একজন রেখে বলবে ল জলু লাই করো তাহ করো না ফাইনো কদবাকলাহু তার তো কিছু একটা দিন বাকি আছে সেই সেই সেই পাল্লাতে রাখা হবে রাখা হওয়ার পরে সেটা ভারী হয়ে যাবে তখন জান তাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে এসবই প্রমাণ করছে যে বন্দার ওজন হবে বন্দার ওজন হবে আমলের ওজন হবে ए सहिफातेमाल रोजान सब विभिन्न भावे ओगुली इमान प्रमाण करते हाँड़े हाँ आनते प्रमाण कर मिजान परमान मिजान ईमान रखते हाँसर मठे मिजान भारि जगह से अमल करते आज আয়সহা বলেন তিনি একদিন কেঁদে ছিলেন তখন রসোল্লা কেঁদে দিলামা ইয়ার রসল আল্লাহ আপনি কি আপনার পরিবারের কথা স্মরণ রাখবেন কি আমাদের দিনে তখন রসুল্লাহাম বললেন আম্মাফি সালাহ মামা হাতেন তিন জায়গায় ফালাহ ইসকুর আহাদ আহাদান কেউ সেটাকে কেউ স্মরণ করবে না সময় কেউ কার কথা স্মরণ করবে না হালকা হবে এটা তখন সে যতক্ষণ না জানতে পারবে ততক্ষণ পর্যন্ত কার কথা স্মরণ করবে না ওয়ারায়াল কিতাব এবং কিতাব আসবে যখন আমল নামা যখন আসবে হাই না ও যখন বলা হবে হা ওরা ও হা আসো আমার কিতাব পড়ো হাত্তা ইয়ালামা আইনি কারো কিতাব যতক্ষণ না সে জান না জানতে পারবে ডান হাতে আমল নাম হাতে পড়তেই যখন যেটা রাখা হবে তখন কেউ বলতে পারবে না যে তার মিজান তার অবস্থা কি হবে তাহলে বুঝা গেল মিজান সময় এমন একটি ভয়াবহ জিনিস যেখানে কেউ কারো কথা স্মরণ রাখতে পারবে না অন্য খাদি সের সাহেব বলেন ইয়ার আপনি কি আপনার পরিবারের কথা স্মরণ করবেন দিন তখন রসুল্লা সাল্লাসম বলেছেন ইয়া আয়েসা ইয়া আয়েসা আম্মা আইন্দা ফেলা তিনটি জিনিসের সময় আমি কারো কথা স্মরণ করবো না একটি হচ্ছে আম্মা মিজান মিজানের সময় হাত্তা ইফাক্কালা ই হফ যেটা ভারী হলো না হালকা হলো ততক্ষণ না জানা যাবে ততক্ষণ স্মরণ করা যাবে না ও আম্মা আন্দা কুতুব অনুরূপভাবে যখন যখন আমল নামা এসে উড়ে এসে পড়বে হাতে তখন যতক্ষণ ডান হাতে পড়লো কি বাম হাতে পড়ল না কি পিছন দিক থেকে পড়লো যতক্ষণ না জানা যাবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই কারো স্মরণ করবে না ওয়াহিনী এখনো জন কর্মী না নার যাহার নাম থেকে একটা ঘাট বের হয়ে বয়ন্তবি আলেহিম ও দুটো আলেহিম সেগুলি মানুষদেরকে নিয়ে যাহার নামের দিকে নিয়ে যাচ্ছে তখন পর্যন্ত এগুলো কখনও মানুষ স্মরণ করতে পারবে না কার পরিবারকে স্মরণ করতে পারবে না এসবই প্রমাণ করে যে মিজান একটি সত্য মিজান সত্য মিজানের উপরে আমল নামা হতে শুরু করে মানুষের ব্যক্তি এবং মানুষের আমল এসবই ওজন করা হবে রসুল্লাহাম বলেছেন রাখা হবে কে আমতের দিনে ফল জামা তুয়াল আহ আসমান জমিন সবগুলি রাখা হলে সেটা ভিতরে জায়গা হয়ে যাবে মালা ইকে তুই ইয়া ফেরেস তারা তখন বলবে হে রব লিমান ইয়াসনু হাজা কার জন্য ওজন করা হচ্ছে কার জন্য এটা কার ওজন করা হবে আল্লাহ বলবেন লিমেন খালকি যার ইচ্ছা আমার সৃষ্টির মধ্যে যার ইচ্ছা তার জন্য আমি রাখছি আপনি আপনি কতই না পবিত্র আপনার সত্যিকার অবত আমরা কখনো করতে সক্ষম হইনি আপনার অ্যাবাদ করতে আমরা যথাযথ অবাদ আমরা করে শেষ করতে পারব না অন্যায় খাদি সিয়া বলেন যে খালাকাল্লা কফল মিজান আল্লা সৃষ্টি করলেন কাকে ওজন করবেন যাকে ইচ্ছা তাকে আমরা যাকে ইচ্ছা তাকে আমি এটা ওজন এটা দিয়ে ওজন করবো ওখাল কাহাদ্দি সেইভি আল্লাহ তালা সেরাত সৃষ্টি করলেন কাহাদ্দ সেইভাবে আমাদের রব কে দিয়ে পার হবে কলা তখন তিনি বললেন এর উপরে যাকে ইচ্ছে আমি আমার বন্দা দের যাকে ইচ্ছে দিয়ে পার করে নেব আর যে ব্যক্তি পড়ে যাবে তাকে যাবে ইমান আনতে হবে কোরআন ইমান আনার বিভিন্ন দল এই জন্য আমাদের জন্য আল্লাহ জমাত আকৃদ হচ্ছে যে মিজানের উপর সর্বদা ইমান রাখতে হবে এই মিজানের বিস্তারিত বর্ণনা এবং মিজানের পরবর্তী কি কি যে রোজন করা হবে এই দলগুলো আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে আরো আলোচনা করব ততক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন ওয়াহ আলহামদুল্লাহ রাবিল আলমিন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহরাত